সুতরাংসলামের ইবাদত চলবে না ইস আলী স্লাম একজন ছিলেন আহ শ্রেষ্ঠ রসুলদের একজন তিনি আপনার যাদেরকে উল্লাহমিন বলা হতো তাদের বিশেষ একজন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 ما المسيح ابن مريم إلا رسول ودخلت من قبله الرسول وأمه صديقة وأمه صديقة كانا يأكلان الطعام وانظر كيف نبين لهم الآيات ثم انظر أننا يؤفكون الله جل شعر وعلا جمسيح ابن مريم تيوتاك আর কোন কিছু নন না কোনো ইলাহ কোনলা আল্লা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন তিনি তো রসুল ছাড়া আর কিছুই হতে পারেনা তিনি তো ইলাহ হতে পারেন না কারণ ইলাহ হলে তিনি অবশ্যই থাকবেন এবং পাশাপাশি আল্লাহ রসুল এটাও বলছেন যে তার মা ঈশা আলী সাল ইসলামের মা তবে পাশাপাশি বলেছেন কানাইয়া কুলা নিত আমার খাদ্য যিনি খাবেন তিনি ইলাহ হতে পারেন না তিনি ববি বৈশিষ্ট্য তার মধ্যে নেই সুতরাং উলোহিয়া দাবিদারু হতে পারে না আপনি দেখুন কিভাবে আমি তাদের জন্য আল্লাহর নিদর্শন গুলোকে সুস্পষ্ট ভাবে বর্ণা দিচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখেন যে তারা এত কিছু বর্ণার পরও তারা পথ হয়ে যাচ্ছে ترهن হয়ে যাচ্ছে অন্য একটা আয়াতের মধ্যে সূরা আল 72 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে লয় ইয়াস্তাম কি ফাল মসিহু আয়া কিউন আবাদান লিল্লাহ ওয়া লাল মালায়িকাতুল মুকাল্লবুন ومن يستاهو فيদিন উন ইয়াস্তাহু কি আল্লা যারা আল্লাহর হম গুলাম হিসেবে গোলামি করতে হম আপনি অস্বীকার করে বা দ্বিধান্বিত হয়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 যখন আমরা বলেছিলাম নবীদের যাবে না আর কেউ বলতে পারেন অন্যদের নবীর কথা ভিন্ন আর আমাদের নবী হসান সৈয়দ করা যাবে এমন কোনো কথা আসতে পারে এই কারণে আমরা এখানে সুন্দর অবস্থান নিয়ে প্রথমেরা সুইল আকরমসাল্লামের সত্যিকার মর্যাদা তুলে ধরার চেষ্টা করব তারপরে তিনি যে তার মর্যাদায় বাড়াবাড়ি করতে সতর্ক করেছেন সেটাও তুলে ধরবেন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 এবং তিনি ছিলেন সবার মধ্য থেকে বিশেষভাবে চলিত এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাদের সর্বশ্রেষ্ঠ এবং তার যে বৈশিষ্ট্য অনেকগুলো আপনার হাদিস থেকে আমরা দেখতে পাই এক নম্বর হাদিস হচ্ছে তিনি বলেন রসুল সাদ করেন আনাসাইম খিয়ামা বুখানি মুসলিমের হাদিস তিনি বলেন যে আমি মানুষের নেতৃস্থানীয় কেয়ামতের দিবসে তাইলে কেয়ামতের দিবসে তার নেতৃত্ব চলবে হজরতা আলাদি হাদিস তিনি বলেন যে আমি রসুল আকলামকে বলতে শুনেছি তিনি বলছেন যে ইন্দ হস্তফা কিনা ইসমাঈ চয়ন করেছেন ইসমাই ইসলামের সন্তানদের মধ্য থেকে স্তফাশীন করেছেন বনি হাশমদের মধ্য থেকে সুতরাং রসুল আকলাম যে সর্বশ্রেষ্ঠ এটার দ্বারাও বুঝা যায় অন্য পণ্য এটাও বলেছেন রসুল আদম আ আমি আদম সন্তানদের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 এবং সর্বপ্রথম আমি কবর ফেটে উঠবোপ্রিয় বৈশিষ্ট্য নেই তার মাঝে কোন উলুবিহের বৈশিষ্ট্য নেই বরং তাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদিকে ডাকার জন্য এবং আল্লাহ ছাড়া অন্য ইলাহকে পদিত্যাগ করার জন্য তার মিশন এখন কথা হচ্ছে রসুল আকরুসলাম মর্যাদা বুঝলাম আমরা কিন্তু তার মর্যাদা বাড়াবাড়ি করা সেটা তিনি সতর্ক করলেন জামার আমার মর্যাদা দিতে গিয়ে আপনার বাড়াবাড়ি করা যাবে না রাসুল আকরমসালাম অনেকগুলো আপনার প্রেক্ষাপটে তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং তার যে অবস্থান আল্লাহ দিয়েছেন তাকে যে মর্যাদায় আল্লাহ রেখেছেন উন্নীত করেছেন সেই মর্যাদা থেকে আরো উপরে উঠিয়ে নেওয়ার জন্য রসুল আর মতকে সতর্ক করেছেন কারণ তিনি যে মর্যাদায় উন্নীত হয়েছেন সেটা মানব একজন মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদা এতে কোনো সন্দেহ নেই কারণ ঋষা মর্যাদা এই কারণে তিনি তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন হজরত আব্দ আব্বাস রানুহা থেকে বন্ডিত তিনি বলেন যে তিনি উমরদ্দ আনুকে মেম্বার উপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে রসুল আকমু বলেন খ্রিস্টানরা প্রশংসা বাড়াবাড়ি করেছিল বরং রসুল বলেছেন আব্দি কেবল আল্লাহ গুলাম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 আপনার সাপোর্ট দেননি তিনি বলেছেন এবং আপনার মর্যাদা অনেক উর্ধে তখন বলেন যে তোমরা এরকম বলতে পারো বা এরকম কিছু বলতে পারো तब शयान जान तुम पथ बस्तना ना कर बाड़ी करते जेवना शयान जान बाड़ा बाड़ी, -बाड़ी दिखे तुम्हारे ना नहीं जाए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 হম তাইলে অবশ্যই আল্লাহর পাশাপাশি তাকে শরিক বানানো হলো এবং এটাই হচ্ছে সতর্ক করে দিয়েছেন যে সিরিপ থেকে দূরে থাকতে হবে এবং যেই রসুল আমাদেরকে হ্যাঁ আপনার সকলে বাদত একমাত্র আল্লাহর জন্য করতে বলেছেন হম সুতরাং তাকে আমরা আল্লাহর কখনো শরিক বানাতে চেষ্টা করব না الله جل شعلا بلان سورة عرافة الأكشو الشاشن براية المدية الله بلان قل لا أملك لنفسي نفعا ولا ضررا إلا ما أشاء الله ولو كنت أعلم الغيب لا استكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقومي يؤمنون الله بلان هي رسولة أكبر الذين عميتوا مع ذلك الله بكذلك ونمالك আমি এটা আল্লাহর উপর নির্ভরশীল কখন আমি নিজের লাভ ক্ষতির মালিক নিজে নই ওলা আল্লাহ বলেন আপনি বলে দিন যদি আমি গায়েব জানতাম তাইলে আমি আল্লা রসুলকা আল্লাহ বলতে বলেছেন যে আমি কেবল সুসংবাদদাতা বিধি প্রদর্শনকারী মহেন্দ্রের জন্য এছাড়া আমি আর কিছুই নাই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 দু দাঁতের পাশের যে আপনার দাঁত গুলো সেটাকে রোবা ইয়েবা বলা হয় সেটা ভেঙে ফেলা হয়েছে ওষুধ যে ফিরে আসে এবং তার মাথার মধ্যে আঘাত করে মাথা ফেটে দেওয়া হয়েছে তখন তিনি আলাইসলুত উদ্দমান তখন তিনি মাথা থেকে এই রক্তগুলোকে সরিয়ে দিচ্ছেন আর বলছিলেন কালি ফেরি সাহ্যাবিদ বলে যে ওই জাতি কিভাবে সফল কাম হতে পারে যারা নিজেদের নবী মাথাকে ফেটিয়ে ফাটিয়ে দিয়েছে এবং তার দাঁতকে ভেঙে ফেলেছে আপনি এরকম বলতে পারেন না বরং আল্লাহ আমর সিদ যে এই ব্যাপারে আপনার কোনো অধিকার নেই কথা বলার যে সফলতা তাদের কোশ্চিন আসবে না বরং সফলতা অবশ্যই আসবে আল্লাহ যদি কোন ব্যাপারের মালিক না বিশেষ করে এই লাস্টের হাদিসে যেটা বলা হয়েছে যে তিনি কোনো কিছুর মালিক নয়। আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে যেটা রসুলের আপনার ওই বদয়া কারণে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 হম এমন এমনকি আমাদের রসুল সাল্লাহ শুধু যে বিশ্ব মানবতার কোনো কিছুর লাভ ক্ষতির মালিক নয় শুধু এটা নয় বরং তিনি নিজের বা মানুষেরও কোনো আপনার কোনো কিছুর মালিক নয় যে তার কোনো ফায়দা করে দেবেন সেটাও তিনি আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারেন না যদি রসুল আকুলামের নিজের কোনো নিকটাত্মীর কোনো কিছুর মালিক নেই লাভ ক্ষতির মালিক নয় বিশেষ করে তার দেব তার ফুফিদের এবং তার ছেলে মেয়েদের হম তাহলে অথচ তিনি আপনার মর্যাদার অধিকারী এবং তিনি এই যে কিছুর মালিক নয় এটা কিন্তু আপনার বর্ণনা করে গেছেন সুতরাং তার মৃত্যুর পর কিভাবে আমরা বলতে পারি যে তিনি লাভ মালিক হতে পারেন সেটা কোশ্চেন কালো হতে পারে না হম এই কারণে হ্যাঁ রসুল আকরমের জীবদ্দশায় যে তিনি যে তার নিকটতম কোনো ব্যক্তির লাভ ক্ষতির মালিক নয় সেটা কিন্তু আমার জন্য এত কষ্ট করেছেন সুতরাং তার হেদায়ত কামনা করার যখন কামনা করছিলেন এবং তিনি চাচ্ছিলেন চেষ্টা করছিলেন যে তার চাচা হেদায়ত পেয়ে যাক তখন এত চেষ্টা করার পর তারপর তারপরে অবতাল মুসলমান মোমিন হল না এবং পুকুরের উপর তার মৃত্যু হয়ে গেল এবং সে জাহার নামে হয়ে গেল তখন আল্লাহ শানু সূর্য খরসামের হাতে যে কিছু নেই সেটা আয়ত নাজিল করে প্রমাণ করলেন সুরে খসাজের ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্দি আল্লাহ ব্যাপার এটা রসুলের হাতে কোনো কিছু নেই তার নিকটা তীর কোনো ফায়দা করার ক্ষমতা তার নেই এরকম ভাবে হজরত আবু দাতের একটি হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকুল ইসলাম যখন আয়াত নাজিল করা হল আল্লাহ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 যে কোরআন লোকরা নিজকে বাঁচানোর তোমরা নিজকে বাঁচানোর চেষ্টা করো হে আব্বাস আবদার মোতালিম আমি কিন্তু তোমার করতে পারবো না ইয়া সফি তা রসুর ইহি হে সফি ইয়া যিনি রসুল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 রসানল থেকে তোমাকে মুক্ত করতে পারব না যদি রসুল আফর নিজে ঘোষণা দিয়ে থাকেন যে আমি তোমাদের কোনো কিছুই করতে পারব না তাহলে এখন যেই মূর্খরা কথার বিরোধী নয় তারা কি আল্লাহর কোরআন মাজিদের বিরোধিতা করছেন না হ্যাঁ তারা কি আপনার এগুলিকে অস্বীকার করে জাহান্নমের দিকে রওনা দিচ্ছেন না ব্যাপারটা আমাদের ভালো করে বোঝা দরকার আল্লাহ আমাদেরকে